আসসালামুক রকম রহিম নমসলি রসুল করিম আবাদ ফউজিমি ফখরমসি নব মহমুল্লি সালপতি আজকে তাফসির করব সুরান আয়ত নম্বর ছাব্বিশ থেকে মহান আল্লাহ এরশাদ করছেন কাদমাকার্লাজিনা মিন কাবুল হিম যারা এসব লোকদের পূর্বে ছিল তারাও চক্রান্ত করেছিল অর্থাৎ এই আরব মুশ্রিকদের পূর্বে যেই জামানায় নবী করিম সাল্লা ইসলাম তাদের দাওয়াতের জন্য তাদেরকে সত্য সত্যপথ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন এর পূর্বে যে সব জাতি চলে গেছে আর সেসব জাতিকে হৃদায়তের জন্য আল্লাহ ফাঁকের নবী রসুলগণকে প্রেরণ করেছিলেন তারাও চক্রান্ত করেছিল আল্লাপাক তখন তাদেরকে কিভাবে ধ্বংস করেছিলেন আল্লাপাক বলছেন ফা আতআল্লাহ বুনিয়া নাহ মিনাল আল কওয়ায়দে তখন আল্লাপাক রব্বুল আলামিন তাদের ঘরগুলিকে মূল থেকে উৎপাটিত করে দিয়েছিলেন অর্থাৎ তাদের ঘরবাড়িকে ধ্বংস করে দিয়েছিলেন ফাখাররা আলিহ মুফ মিন ফকহিম সুতরাং তাদের ঘরের ছাদগুলি তাদের ওপর ভেঙে পড়েছিল ও আতাহমুল আজাব মিনহাইসুল্লা শরুণ এবং তাদের ওপর আজাব এমনভাবে আপত্তিত হয়েছিল যে তারা টের পায়নি এইভাবে আল্লাপাক বহু জাতিকে ধ্বংস করেছে যেসব জাতি আল্লাহ পাকের অবাধ্য হয়েছে রসুলের অবাধ্য হয়েছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে আল্লাহ আল্লাপাকের সাদ করেছেন এই আজাব তাদের জন্য যথেষ্ট নয় এটা হচ্ছে ইহকালের শাস্তি পরকালের শাস্তি আরো কঠিন রয়েছে আল আয়া। কিয়ামতের দিবসে আল্লাহাকালকে লাঞ্ছিত সেই শরিক গুলি অংশী গুলি কোথায় আল্লাহ কুন তুম তো শাহ কোনা ফেহিম যাদের সম্পর্কে তোমরা মত বিরোধ করছিলে তোমরা ঝগড়া বিবাদে লিপ্ত ছিলা যাদেরকে সঠিক জ্ঞান দান করা হয়েছে তারা বলবি অর্থাৎ যারা মমিন ছিল আল্লা পরকাল সম্পর্কে যাদের সঠিক জ্ঞান ছিল তারা তখন কিয়ামতের দিনে বলবি। ইনাল খিজিয়াল ইয়মা ওসু আল আল কাফির নিঃসন্দেহে অপমান আজকের দিনে ওয়সু এবং আজাব আল্লাপাকের অনিষ্ট আলাল কাফিরিন আজকে কাফেরদের জন্য রয়েছে আল সালাম। মা কন্যা নালা ইন্না মারুন আল্লাহাক বলছেন যে অসৎ লোকেরা যখন মারা যায় তখন তারা স্যারেন্ডার করে নতি স্বীকার করে আর বলে যে আমরা ভুল করিনি এই ধরনের কথা বলে বাঁচার চেষ্টা করে আল্লাহফাক বলছেন যে এটা কোনো কাজে তাদের আসবে না ফাহমুল মালাইকাত আনফুসিহিম যে সব লোকদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন ফেরিস তারা আর ওই সব লোকেরা জালিমি আনফুসহিম নিজের জুলম অত্যাচার করে পাপ করে মারা গেছে কুফুরি সির করে মারা গেছে ফাল ফালকাউসালাম তারা তখন আত্মসমর্পণ করে থাকে প্রকাশ করে যে আমরা নথিসার করেছি মা কন্যা না আমাল সু আর তারা বলে যে আমরা তো খারাপ কাজ করতাম না ভালোই আমাদের উদ্দেশ্য ছিল ভালো কাজ করতাম আল্লাহা বলছেন বালা হ্যাঁ অবশ্যই তারা খারাপ কাজ করত মিথ্যা বলছে ইন্না আলিমা কুন তুম তে তোমরা যা কিছুই কর্ম করতে পৃথিবীতে সে সম্পর্কে আল্লাহ পাক সম্ঞানী সুতরাং আল্লাহ পাকের পক্ষতে ঘোষণা ফদ খুলু আবু আবা জাহান্ন জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো সেখানে তোমরা চিরকাল থাকবে ফালা বেসা মাস মোতাকব্বেরিন যারা ওহংকারী তাদের আবাসস্থল কতই না মন্দ হবে আহসানুনিয়া হাসানা দারুল আখির খৈর বলা নে দারুল মুত্তাকিন আল্লাহ পাক বলছেন আর বলা হবে ওই সব লোকদেরকে যারা সংযত ছিল যারা পাপ মুক্ত ছিল যারা মুত্তাকি পরেজগার ছিল তাদেরকে বলা হবে আল্লাহ ভিরুদেরকে মা যা আনজালা রব্বকুং তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে কি বিধান নাজিল হয়েছে ভালো না মন্দুর নাজিল হয়েছে কালু তখন তারা বলবে খাইরান খুব ভালো খুব চমৎকার এবং খুব ভালো বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যাতে রয়েছে সার্বিক কল্যাণ আমাদের লিল্লা জিন আহসানুফি হাজেদ দুনিয়া হাসান আল্লাহ গই সব লোকেরা যারা এই পৃথিবীতে সৎ ছিল তাদের জন্য হাসানা কল্যাণ রয়েছে ওয়ালা দারুল আখেরত খের এবং পরকালের যে তাদের ঘর রয়েছে তা অত্যন্ত উৎকৃষ্ট ওয়ালা নেহমা দারুল মোত্তাক আর আল্লাহ বিরু সংযতদের যে ঘর রয়েছে জান্নাতে সেটা কতই না উত্তম ঘর জান্নাত আদুন সেটা হচ্ছে স্থায়ী জান্নাত যেখানে চিরস্থায়ী তারা বসবাস করবে ইয়াদ হলুনাহা যেখানে তারা প্রবেশ করবে তাজের ইমিন তাহাতিহাল আনহার নিম্ন দেশে ঝর্নাসমূহ প্রবাহিত হবে লহম ফিহা মায়া শাউন সেখানে তাদেরকে তাই দেওয়া যা তারা চাইবে কাজা আল কে আজিজল্লাহুল মুতাহিন এইভাবে আল্লাহ ফকরবুল আল্লাহ ভীরুদেরকে যারা সংযত তাদেরকে পুরস্কৃত করে থাকেন মহান আল্লাহ এরশাদ তারপরে সৎ লোকদের কথা আল্লা দিন আফাহমুল মালাইকা তৈবিন পক্ষান্তে ওই সব লোকেরা যাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে ফেরেস্তারা তাইবিন পবিত্র অবস্থায় নেক অবস্থায় ইমানের অবস্থায় ভালো কাজের অবস্থায় মারা গেছে হালাল খেয়ে মারা গেছে শির্ঘ বিদাত করেনি তির সুন্নাতে ওপর মারা গেছে তাদেরকে ফেরেশ তারা বলবে সালামুন আলাইকুম তোমাদের ওপর শান্তি আর শান্তি বর্ষিত হোক ওদ জান্নাতা বিমা কুন্তুম তাম তোমরা যেহেতু ভালো কাজ করতে সেই জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো ভালো কাজ করা জান্নাতে যাওয়ার উপায় কিন্তু তা দিয়ে শুধু জান্নাতে যাওয়া যায় না তাদের কাছে ফেরেস্তাগন চলে আসবেন অর্থাৎ ফেরিস্তারা এসে তাদের প্রকাশ্যে দেখা দিবেন আর যেটা বড় মজেজা হবে তখন তারা ইমান নিয়ে আসবে অথবা এসে তাদের রুহগুলিকে কবজ করে নেবে মত পর্যন্ত তারা মতের অপেক্ষায় রয়েছে তখন সংশোধন করবে তখন তার সংশোধনের কোনো উপায় থাকবে না আউ ইয়াটি আমরো রবে অথবা হে নবী তোমার রবের কোনো আদেশ চলে আসবি অর্থাৎ কেয়ামতের আদেশ চলে আসবি অথবা আল্লাহাক রবুল্লা আলমের কোনো আজাবের আদেশ চলে আসবে এর অপেক্ষায় রয়েছে কাজা আলিকা কা ফাজিমী কাবুল এই এইরকমই করেছিল তাদের পূর্বের লোকেরা অমাজ আল্লাহ মহমুল্লাহ তাদের আল্লাহ পাক জুল মত্যাচার করেননি পালাকিন খান আনফুসামাজম বরং তারা নিজেদের উপরেই জুল অত্যাচার করেছিল ফাসা আত্মা আমেল তারা যে সব অপকর্ম করেছিল পাপ করেছিল তার অনিষ্ট হিসাবে তাদের উপর বিপদ আপদ এসেছিল তাদের উপর আজাব এসেছিল আর জানিয়ে তারা ঠাট্টা রহস্য তামাশা করত তার আজাব তাদেরকে ঘিরে ফেলেছিল যে সব বিষয় নিয়ে ঠাট্টা বিদ করত তা তাদেরকে ঘিরে ফেলেছিল অর্থাৎ আল্লাহ ফখরুল আজাব তাদেরকে এই সব কারণে ঘিরে ফেলেছিল আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ পাক ছাড়া আমরা কারো এবার করতাম নাহনুআলা আবাহনা আমরাও করতাম না আমাদের পুর পুরুষরা যেসব উপাস্যেরত উপাসনা করে তাও তারাও করতনা হরম নমিন্দ আর আল্লাহর বিধান বাদ দিয়ে আমার অন্য কিছুকে হারাম করতাম না যেমন তারা বিভিন্ন পশুকে তারা গাইরুল্লাহর নামে দেব দেবীর নামে ছেড়ে দিয়েছিল আর সেগুলিকে হারাম করে নিয়েছিল এগুলিও আমরা করতাম না আল্লাহা বলছেন এই রকমই তাদের পূর্বের লোকেরাও বলেছিল ফাহাল আল্লাহ রসুল ইমবিন হে নবী তুমি বলে দাও যে রসুল গনের দায়িত্ব একমাত্র হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ওলাকাল বাসনাফিকুল্লোম রসুল আনে বদল্লাহ আনে বোধ তো আগুত হামিন মোহাম্মান হাদাল্লাহ ওয়ামিন মোহাম্মান হাকাত আলিহাল আল্লাহ পাক এর করেছেন যে নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসুল প্রেরণ করেছি তাহলে প্রত্যেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলম নাবী রাসুল দিয়েছেন তাদেরকে বিনা সতর্ক করাই আল্লাহ পাক আজাব শাস্তি দেন নাই এই মর্মে রাসুল প্রেরণ করেছেন যে আনে আবদুল্লাহ একমাত্র আল্লাহ পাকের এবাদত করবি ওয়াজিদানিব তাগুত আর তাগুত থেকে বেঁচে থাকবে सब चेत बड़गत हयतान चे, इवलिसानाला आल्लाक छाड़ा अन्द्रबाद और तुष्ट था हेगत आल्ला छाड़ा जो कारो अन्ध अनुगत्य अनु है और तुष्ट थे हेगुत आल्ला पाके रसुल छा जो आल्लाक दिन छाड़ा अन् कारो मतबरण और तीन तरा सन्तुष्ट थे से मतबाद वही व्यक्ति हेगुदी बाड़ा बाड़ी कर আল্লাহ ছাড়া আল্লাহর দিন ছাড়া অন্য কিছুর অনুসরণ করে তাহলে সেটাও তাগুত এইভাবে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হয় তাহলে সেটা হচ্ছে তাগুতের পূজা যদিও সৎ ব্যক্তি হয় আর সৎ ব্যক্তি অসন্তুষ্ট থাকে তাহলে তিনিই তো তাগুত নন কিন্তু এটি তাগুতের পূজা কারণ শয়তান শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা শয়তান শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা শয়তান শিখছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা সুতরাং এটি হচ্ছে তাগুতের উপাসনা মহান আল্লাহ এরশাদ করছেন ফামিন রহমান হাদাল তাদের মধ্যে কতক লোকে আল্লাহাক হিদায়ত করেছেন রাসুল পাঠিয়ে তারা হিদায়ত নিয়েছে তখন আল্লাহপাক তাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন আমান হাকাত আলিহলাল তাদের কতক লোক এমনও ছিল যাদের ওপর গুমরাহির বাস্তবায়ন হয়েছে পথভ্রষ্ট হয়ে থেকেছে ফাঁসি রুফিল আর্দ সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো ফানজোর এবং সেখানে চিন্তা করে ভালো করে দেখো কেইফা কানা আকিবুল মুখাজেবিন যারা মিথ্যা প্রতিপন্নকারী जरा अस्वीकारी तर परिणाम कत खराब होल्ला करीम सलोधन हिदायतर लालयत करते ही आल्ला पा ओ सब लोक दे के हिदायत करबा गंतव्य स्थान पोचाबें तौफिक देवें जरा निजे तो पथभ्रष्ट अन्दर को पथभ्रष्ट कर যারা মারা যাচ্ছে তাদেরকে আল্লাহ পাক কখনো উঠাবেন না অর্থাৎ কি আমা পুনরুত্থান হবে না হাড় হাড্ডি গোস্ত পচে মাটিতে মিশে যাবে যাহি তারপরে আবার উঠানো হবে এটা অনেক দূরের কথা মিথ্যা কথা আল্লাহ বলছেন বালা অবশ্যই উঠানো হবে ওয়াদ আলী হাক এর উপর আমার সত্য ও রয়েছে নাকসারান তবে অধিকাংশ লোক তা জানেন না এবং এ সম্পর্কে জানার চেষ্টাও করে না লিয়াই ইয়ালিফোনা আলমালীনাফারু আজ জাতি করে আল্লাহ ফখরুল্লা আলমিন বর্ণনা করে দেন তাদের জন্য ওই বিষয়গুলি যে সম্পর্কে তারা মতভেদ করে থাকে আর যাতে করে কাফেররাও জানতে পারে যে তারা মিথ্যুক ছিল এই জন্য আল্লাহাকরাব বলেন ক্যামতে তাদেরকে উঠাবেন এবং উঠার পরে তাদের যে এখতলাফ ছিল তাদের মতভেদ ছিল সে সম্পর্কে চূড়ান্ত ফ্যাসলা করবেন এটি হচ্ছে ক্যামত হওয়ার একটি উদ্দেশ্য আর একটি উদ্দেশ্য হচ্ছে কাফেররা যাতে করে জানতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছে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 सत्यता देख सत्यमोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटादे पीट टी बांगल्बा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 शाहिदुल्ला खान मदनी, हाफिज बिन मुझवर बिन मदन डर हाफिजीराम दायित আলমিনের আয়াত নম্বর একচল্লিশ এর সাদ করছেন যেসব লোকেরা ইমান নিয়ে আসার পরে মক্কা থেকে হিজরত করেছিল ঘরবাড়ি ছেড়ে সংসার ছেড়ে ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে খালি হাতে মদিনায় পৌঁছেছিল তাদেরকে আল্লাহ পাকুল্লা আলমিন সান্ত্বনা দিয়েছেন এবং তাদের জন্য আল্লাহ পাক ইহকাল পরকালে মহা পুরস্কার রেখেছেন তার কথা এখানে বর্ণনা করেছেন মহান আল্লাহ এর স্বাদ করেছেন ওয়াল্লিন হাজার যারা হিজরত করেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে প্রথম কথা হিজরত অর্থাৎ কুফরির স্থান থেকে যেখানে ইমান ইসলাম রয়েছে যেখানে আপনি ইমান বাঁচিয়ে রাখতে পারবেন সেখানে হিজরত করা এটি হচ্ছে ইসলামিক হিজরত হিজরত মানে আজকালকার হিজরত নাই যে পেটের দায়ে বেশি পয়সা ইনকাম করব অথবা উন্নত দেশগুলোতে আমি নাসিটি নেবো আর সেখানে গিয়ে আমি খুব ভোগবিলাসের বস্তু পাবো যেমন পশ্চিমা দেশের অনেকে চলে যাচ্ছে এগুলি হিজরত না। এগুলি পেটের দায়ে আর যে যেমন নিয়ত নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার ফল সেই রকমই পাবে তো আল্লাহ ফকরাবুল আলমিনের দিনে যে হিজরত রয়েছে সেই হিজরত হচ্ছে যে যেখানে কুফুরি মাথা চাড়া দিয়ে রয়েছে অথবা পাপ মাথা চাড়া দিয়ে রয়েছে সেখান থেকে আপনি এমন দেশে অথবা এমন স্থানে স্থানান্তরিত হবেন যেখানে গেলে আপনি আপনার ইমানের হেফাজত করতে পারবেন আপনি ইসলামের হেফাজত করতে পারবেন আপনি ইসলামের বিধি বিধান সুন্দরভাবে পালন করতে পারবেন এবং আপনি মানিজ্জতের সাথে সেখানে বসবাস করতে পারবেন আপনার ইমান আমল নিয়ে আল্লাহবাব বলছেন যারা হিজরত করেছে ফিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো গরজে নাই মিমবাদে মা জলেমু তাদের জুলম অত্যাচার হওয়ার পর দীর্ঘতে তেরো বছর ধরে নবী এ কারিম সাল্লাহ আলী আসসালাম এবং সাহাবাঈকেরা মহাজির যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন তাদের বড়োই জুলম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তারপরে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে মুদিনা হিজরতের অনুমতি দিয়েছেন আল্লাহ পাক তাদের সাথে ওয়াদা করছেন লালব আন্নাফিদ্দুনিয়া হাসান অবশ্যই তাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে কল্যাণের আবাস স্থান দান করবেন আল্লাফাক তাদেরকে ভালো আবাস স্থান দেবেন এবং সেখানে তারা সম্মানিত হবে আর সত্যিকার অর্থে খালি হাতে তারা গিয়েছেন কিন্তু আল্লাহ ফাক রব্বুল আল তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আনসারদের অন্তর ওই রকম তৈরি করে দিলেন আনসারেরা নিজের বাড়িতে জায়গায় দিল এমনকি আনসাররা নিজের জমি জায়গায় সব কিছুতে ভাগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এইভাবে আনসাররা যে মহাজরিনদের জন্য কুরবানি এবং ত্যাগ স্বীকার করলেন তা ইসলামের ইতিহাসে লেখা রয়েছে স্বর্ণক্ষরে আল্লাহ পাক আব্বুল আলমিন তারপরে বলছেন এই তো দুনিয়াতে দেব এ ছাড়াও দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে এই দিলেন যে মাত্র হিজরতের কয়েক বছর পরে আট বছর মক্কা বিজয়ী হয়ে গেল আবার সেই মাতৃভূমি জন্মভূমি সেখানে সসম্মানে ফিরি আসন আসর সাল্লাহিসাল্লাম তার সাহাবাই কেরামদেরকে নিয়ে এবং সেখানে ফিরে এসে যখন তাদের সামনে নবী সাহা হাজির হলেন। তখন তারা ভেবেছিল যে জানিনা আমাদের কত জুলমত্যাচার হবে এবং আমাদের যে কি শাস্তি দেওয়া হবে এই রকম চিন্তাই ছিল মক্কার কাফেররা নবী কারিম সাল্লা সাল্লাম বললেন যে তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে কী করতে পারি তখন তারা বলেছিল যে আপনি সম্মানিত এবং আপনার বাবাও সম্মানিত দাদা সম্মানিত আপনি সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তির ছেলে সুতরাং আপনার কাছে আমরা ভালোই আশা রাখি নবী ই করিমসাল্লাম বলেছিলেন্লাহুম ইউসুফ আলি সালাম যেমন তার ভাইদেরকে বলেছিলেন তেমনই রাসুরসাল্লাম বলেছিলেন যে তোমাদেরকে কোন রকমের তিরস্কার করছি না তোমাদেরকে কোন রকমের লাঞ্ছনা দিচ্ছি না ভৎসনা করছি না বরং তোমাদেরকে আল্লাহাক যেন মাফ করে সাথে এই জন্য আর ফিরে আসেননি তার সাহাবাহান মহাজার মোদিনা থেকে মক্কা ফিরে আসেননি আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহ আজরুল আখেরা আর পরকালের পুরস্কার তো একবার এর চাইতে বড় আল্লাহ পাক পুরস্কার। পরকালে রেখেছেন এবং আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে আখেরাতকে আমাদের দৃষ্টি যেন আখেরাতের ওপর থাকে আর দুনিয়া থেকে আল্লাহপাক যা কিছু আমাদের প্রয়োজন এবং হালাল রেখেছেন তা আমরা গ্রহণ করবো দুনিয়ামুখী না হই দুনিয়ার দিকে ঝুঁকে না গিয়ে যাদের উদ্দেশ্য হবে আখেরাত পরকালকে সুন্দর করা তারা দুনিয়ামুখী হবে না এবং দুনিয়া থেকে সব কিছু নেবে না বরং যতটা প্রয়োজন ততটাই নেবে যেমন আল্লাহ পাক বলেছেন ও আলা তানসা নসীব এ দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে রুজি রোজগার সেটা নেবে এবং দুনিয়ার জন্য বেঁচে থাকবে না বরং বেঁচে থাকার জন্য দুনিয়া থেকে প্রয়োজনীয় গ্রহণ করবে আল্লাহ পাক বলছেন যে লৌকানুই আলমন তারা যদি জানতো আসল বিষয়টি তাহলে তাদের জন্য পরকালের পুরস্কার যে এর চাইতে অনেক অনেক বড় তা তাদের উপর স্পষ্ট হয়ে উঠতো আল্লাহাক বলছেন যে যারা হিজরত করে এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য এদের গুণ হচ্ছে আল্লা জিনা সাবারু যারা ধৈর্য ধারণ করবে ও আল্লাহ রব্বাহবাক কালুন এবং তারা তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা রাখে আল্লাহর ওপর আস্থা ভরসা আপনার কথায় আপনার কাজে বাস্তবায়িত হবে যে আল্লাহর উপর ভরসা আছে না আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা আছে অন্যের উপর ভরসার মানে এই নয় যে আপনি শুধু দেবদেবীর উপরে ভরসা রাখেন বরং অনেকে রয়েছে যারা দুনিয়ামুখী তার চাকরির উপরে ভরসা চাকরি যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায় চাকরি ছুটে যাচ্ছে তাহলে মনে হচ্ছে হাহুতাস মরে যাবে আত্মহত্যা করে যদি তার জমি জায়গায় যে ফসল রয়েছে একবার যদি বন্যায় বা অন্য কোনো আল্লাহ পাখের আজাবে যদি শেষ হয়ে যায় তাহলে মনে হচ্ছে আর বাঁচবে না সে শেষ এরকম অবস্থা হয়ে থাকে ওই লোকদের যাদের আল্লাহর ভরসা নেই এইরকম ছেলে মেয়ে বেশি হইলে না আর খাওয়াইতে পারবো না মনে হচ্ছে নিজেই রাজ্জাক আর নিজের সে রিজিকের উপর পয়সার উপর তার আস্থা ভরসা এদের আল্লাহরপর ভরসা কোথায় কিন্তু যার আল্লাহরপর ভরসা রয়েছে তার অন্তরে যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ভরসা থাকে তাহলে তার সত্য তা প্রমাণ হবে তার কথার দ্বারা জবান দ্বারা এবং তার কাজে কর্মে তা প্রমাণিত হবে আল্লাহ পাক তারপরে এর সাথে অমা আর সাল্লামিন কাবুল কা ইল্লা রিজালু এলিম তারা হচ্ছে কোনো মহিলা নবী কোন যুগে আসেনি এতে খণ্ডন রয়েছে ওইসব লোকদের সব আলেমরা বলেছে যে মারিয়াম নবী ছিলেন অথবা এই রকমই আরো কারো সম্পর্কে বলেছেন যে তারা নবী ছিলেন তার খণ্ড রয়েছে আল্লাহ পুরুষদেরকে শুধু নবী বানিয়ে পাঠিয়েছেন নহি এলই হিম এবং তাদের কাছে আমি আল্লাহ ওহি করেছি ফাঁস আলু আহলে জিক্রে সুতরাং যারা আহলে জিক্র যাদের কাছে উপদেশ সম্পর্কে জ্ঞান রয়েছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো ইনকুন্তুম লাম তোমরা যদি না জানো যে যত নাবী রসুল পাঠিয়েছি তারা ফেরেস্তাও ছিল না আর তারা মহিলা জাতিও ছিল না তারা পুরুষ জাতি এবং মানুষের মধ্য থেকে ছিল এর দ্বারা বোঝা যায় যে নবী রসুলগণ মানুষ মানুষ এবং মানুষ মাটি থেকে তৈরি নূর থেকে তৈরি নয় এতে বিদাতিদেরও খন্ডন রয়েছে যে বিদাতিরা বলে থাকে যে নবী নুরের তৈরি নবী নূরের তৈরি নয় ইল্লা রে পুরুষ মানুষ আর পুরুষ মানুষ তারা মাটি থেকে তৈরি সুতরাং নবী করিম সাল্লাহ আলিয়া মানুষের মধ্যে থেকে যেমন করানি করিম আল্লাহ পাকে স্পষ্ট বলেছে ইন্না মা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ কিন্তু পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বিধানের জ্ঞান আসে এবং সেই জ্ঞানের ভিত্তিতে তোমাদের কাছে আমি সত্য কথা পেশ করি আল্লাহ পাক বলছেন ওই সব লোকদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে দিন সম্পর্কে জ্ঞান রয়েছে তোমরা যদি না জানো বিলাই এনাথ ও জবুর দলিল প্রমাণ সহকারে বিলবাই এনাথ ও জবুর এর সম্পর্ক হচ্ছে আমা আর সাল্লামিন কাবলিকার সাথে অর্থাৎ এর পূর্বে যত রসুল আমি পাঠিয়েছি নবী রসুলগণকে আমি দলিল প্রমাণ সহ পাঠিয়েছি বিনা দলিল পাঠায়নি তাদেরকে মোজিজাত দিয়েছি তাদেরকে আল্লাহ পাক বিধান দিয়েছেন সেসব বিধান নিয়ে তার নাজিল হয়েছে তাদেরকে দেখলে তাদের আচার আচরণ আখলা ব্যবহার দেখলে চেনা যাবে সত্যি এরা আল্লাহ নবী এবং রসুল হয়ে এসেছেন ওয়ান আল্লাহ আল্লাহাক বলছেন হে নবী মোয়াল্লাম তোমার প্রতি আমি জেকির উপদেশ নাজেল করেছি আল কোরআন নাজেল করেছি লেতুবাইয়ান আলী নাস যাতে করে তুমি মানব জাতিকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দাও মা নজ্লা ইলি ওই সব বিধান যা তাদের উদ্দেশ্যে নাজেল করা হয়েছে কারণ নবী করিম সাল্লা মিশনকে এখানে তুলে ধরা হয়েছে যে নবী সালামের মিশন হচ্ছে যে আল্লাহ পাক যে কোরআন নাজেল করেছেন তার সংক্ষেপে রয়েছে তাকে বিস্তারিত ব্যাখ্যা করে মানব জাতিকে বুঝিয়ে দেবেন এবং তাদেরকে সতর্ক করে দেবেন লা আল্লাহ আল্লাফা করুন আর যাতে করে তারা চিন্তাশীল হতে পারে মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আফা আই আমিন ওইসব লোকেরা কি নির্ভীক হয়ে গেছে তাদের কোনো ভয় নেই যারা কুটকৌশল করেছে যারা খারাপ চক্রান্ত করেছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহ যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এরা কি ভয় করে না যে হতে পারে যে আল্লাহ কি করবেন আল্লাহাকাল্লাহমুল আর পৃথিবীকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেবেন মিনিটের মধ্যে আল্লাহ পাক সারা পৃথিবীকে ধ্বংস করে দেবেন এবং তাদেরকে ধ্বংস করে দেবেন আউ ইয়াতুল আজ শরুন অথবা তাদের কাছে এমন ভাবে আল্লাহ পাক হঠাৎ করে আজাব দেবেন যে তারা টের পাবে না যে কোনদিক থেকে আজাব আসলো আর কিভাবে তারা ধ্বংস হয়ে গেলো আউ ইয়া খোজ আহম ফি তাকাল্লিম ফামাহমবে মোজিন অথবা আল্লাহ ফাকর্বুল আলম তাদের চলাফেরার অবস্থাই পকড়াও করে নেবেন বাজারে চলাফেরা করছে রাস্তায় চলাফেরা করছে কোথাও সফরে ভ্রমণে গেছে কোথাও বীচে গেছে আর হঠাৎ করে আল্লাহর আজা আসবে আর তাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন শেষ করে দেবেন এভাবে সুনামি হয়েছিল সুনামিতে যারা ভোগবিলাস করার জন্য হারাম বদমাইশী লুচামী করার জন্য সেই বীচগুলিতে এসেছিল বিভিন্ন দেশ থেকে পাক তার এই এ মুহূর্তের আজাব দিয়ে পানিতে বহিয়ে নিয়ে চলে গেছিলেন তাদেরকে হাজার হাজার লোক কে আল্লাহ পাক রব্বুলান এইভাবে ধ্বংস করেছেন আল্লাপাক এরশাদ করছেন যদি আল্লাপাক এইভাবে যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান ফামাহমবে মহজিন আল্লাপাককে অপারোগ করতে পারবে না আল্লাহ আল্লাপাককে কেউ হারিয়ে দিতে পারবে না আউ ইয়াহ খুদ আহম অথবা আল্লাহ পাক পাকড়াও করবেন এমন অবস্থায় যে সময় ভয়ে ভীত সন্ত্রস্ত ভয় লাগছে কি জানি কী হয় কি জানি কি হয় এই অবস্থায় আছেন আল্লাপাক সেই সময় তার আজাব দিয়ে ধরে ফেলবেন ফাইন নারব্বা কুমলা রাউফুর রাহিম নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং দয়াবান আল্লাহফাক রব্বুল আল যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন এবং আমাদেরকে সংশোধন করার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গোনাখাতা যেন মাফ করেন আল্লাপাক আমাদের জীবনের যেন সংশোধনের তৌফিক দান করেন নিজের ছেলে মেয়ে পরিবারের সংশোধনে আল্লাহাক যেন তৌফিক দান করেন আল্লাপাকের কাছে দোয়াকে আল্লাহপাক মুসলিম উম্মার যেন ইসলাহ সংশোধনের তৌফিক দান করেন আল্লাহাক আমাদের সকলকে যেন জন্াতুল ফিরদৌস দান করেন সুবাহান আরব্বিকারব্বিল ইজতাম্মা এসেফুন ওসালামুন আলাল ওয়াল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী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 मजबूत कर देवे ईमान कुरान और आधुनिक विज्ञान आज रत साढ़े एगारोट्रचार सकाल साढ़े दस टाय बांगे बांगल्बा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 decide your choice be sad or be happy it's your choice join dr zankin no bangladesh e isd